আসসালামিক রহমত লিকহদুলিলমিনীমাআল আজমাইন বিসম রহিমসিনবাহানন্যক সকল প্রশংসা দরুদ এবং সালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আমাদের নিয়মিত আয়োজন আল কোরআন ও আধুনিক বিজ্ঞান এই বিষয়ের উপর আজ আমরা সুরাবাকারা থেকে যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করার নির্দেশ এসেছে পরবর্তী আয়াতে আল্লাহ আল্লা সুবাহ নির্দেশ করেছেন যে যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা জানো না আল্লাহ আসবাহ মানুষকে পরীক্ষা করেন বিভিন্নভাবে ওয়ালা নবুলু আউফি ওয়ালজু ওয়নাসিম মীনাল আমি ওয়াল আনফুসি ও অবাশেরই সবির সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য আর ধৈর্যশীলরা যখন কোনো বিপদে পড়েন সেই অবস্থায় তারা বলে বা ইন্না ইলাইহি হে আল্লাহ আমরা তো আপনার জন্যই এবং আমরা তো আপনার কাছেই প্রত্যাবর্তনকারী আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা পেশ করব। ইনশা আল্লাহ প্রথমত দেখব যে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য কামনা করা আমরা বান ইসরায়েলদের আলোচনার সময় এমন একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যেখানে আল্লাপাক নির্দেশ দিয়েছিলেন বান ইসরায়েলদেরকে যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সবরের মাধ্যমে বা ইনাহা লাখাবিও রহ আর এই কাজটি সবর এবং ধৈর্য ধারণ করা খুব কঠিন ব্যাপার এটি বন ইসরায়েলদের ভিতরে তাদের চারিত্রিক অস্থিরতা প্রকাশ পেয়েছিল দেখা গেছে তাদেরকে নাবি মোসা আলিহিস্লাম যে কাজের জন্য নির্দেশ দিয়েছেন যেভাবে থাকার জন্য তাদেরকে বলেছেন মোসা আলাইসালামের ভাই হারুনকে তাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন এই সুযোগে এই অস্থির চিত্তের অধিকারী বন ইসরায়েলগণ তারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বিপদগামী হয়ে গেছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো এভাবে তাদের উদ্দেশ্যও এই প্রায় কাছাকাছি আয়াত যে আজকে আমরা যে আয়াতটি পড়েছি সেটি আল্লাহ সুবাহ আমাদেরকে উদ্দেশ্য করে গোটা বিশ্বের মুসলিম জাতিকে উদ্দেশ্য করে মানব জাতিকে উদ্দেশ্য করে নির্দেশ দিচ্ছেন ওয়াস্তায়ু বিশ্বাবরী ও তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন অর্থাৎ ধৈর্যশীলরা তারা সফল হন পরবর্তী আয়াতে আল্লা সুবাহআলা যে কথাগুলো বলছেন সেগুলো হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মৃত্যুবরণ করেন শাহাদত বরণ করেন তাদের সম্মান এবং তাদের মর্যাদা আল্লাবাক পবিত্র কোরআনে আমাদের জন্য نستشهدت جن يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين. পরবর্তী আয়াত ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون. তোমরা জানো না যে তারা জীবিত بل احياء ترى জীবিত কিভাবে তা স্মরণ তোমরা জানো না তোমরা তাদের অবস্থা সম্পর্কে পরিপূর্ণরূপে জ্ঞাতন আল্লা সুবাহ এই আয়াতের ভিতরে নির্দেশ দিয়েছেন আমানু হে বিশ্বাসীরা সম্মানিত ইমানদার মুসলিম মণ্ডলে দুটো পদ্ধতিতে আল্লাহ আল্লা সুবাহানওয়ালের নিকট থেকে সাহায্য লাভ করা যায় আমরা জিকিরের কথা বলছিলাম যে এটি এই আয়াতের আগে বর্ণিত হয়েছে যে আল্লাহকে ডাকা আল্লাহকে শরণ করা আল্লাহর নৈকট্য লাভের একটি পথ একটি প্রয়াস এবং আল্লাহ সেখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা যখন আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি তখন তোমাদের সম্পদ সম্মান আরও বাড়িয়ে দিব কিন্তু কুফুরি করবে না বেইমানি করবে না লান সাকার তুম লা আজি দানাকুম যদি সুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও অনেক অনেক বাড়াই ইন ইনকাফার তুম ইন আজাবি লিম যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রেখো যে আমার শাস্তি খুব কঠিন শাস্তি তো পূর্বের আয়াতে আল্লাহ সুবাহান জিকির করার জন্য এবং তার সুক্রিয়া আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতটিতে আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার বা সাহায্য পাওয়ার দুটো পন্থা উপায় বলে দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আবারও সেই নামাজের আলোচনা নামাজই একমাত্র ইবাদত যার দ্বারা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করা যায় হজরত খোবাইব রাজি আল্লাহ তালা আনহ একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন তাকে শুলিতে চড়ানো হবে যখন তাকে বল্লমের আঘাতে তার বুকের পাঁচরগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তার ভিতরে রক্তগুলো ফিনকে দিয়ে বের হবে যখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার শেষ অভিলাস কি হজরত রাজি আল্লাহতাল বৈষয়িক দুনিয়ার কোনো বিষয়ের দিকে আগ্রহ প্রকাশ না করে তিনি বলেছিলেন আমাকে যদি একটু সময় দাও সুযোগ দাও তাহলে আমি দোরাখাত নামাজ পড়ে নিতে পারি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের শেষ আকুতি কথাগুলো আমি বলতে পারি তাকে সময় দেওয়া হয়েছিল কাফের মুশ্রেক বেঈমানরা ভাবল এ আর কেমন ব্যাপার হজরত খোবায়ব দাঁড়িয়ে গেলেন তিনি বলছেন যে কাফেররা যদি এ কথা মনে না করতো যে আমি মৃত্যুর ভয়ে শুলিতে চড়ার ভয়ে আমি নামাজের মধ্যে সময় নষ্ট করছি মানে সময় দীর্ঘ করছি তাদের ধারণা কি তারা ধারণা করবে যে খোবয়েব নামাজ আদায় করার নামে সময় কাটাচ্ছে এই ধারণা যদি কাফেরদের মনে না হতো তাহলে আমি আরো তৃপ্তির সাথে নামাজ আদায় করতাম আরো পরিপূর্ণ রূপে আমি নামাজ আদায় করতাম সালাত আদায় করতাম আমি আল্লাহর কাছে আমার এই বিদায়ের মুহূর্তে আমি আরও প্রাণ খুলে আমার প্রাণের আকুতি আমার প্রার্থনা আমার চাওয়া আমার কথাগুলো আমি আমার আল্লাহর কাছে বলে যেতে পারতাম সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতের দাবি এটি ইয়ু আল্লা দিন আ মানো ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন মোমিন মোমিনা নারী পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য চাওয়ার উপায় একটি হলো নামাজ আরেকটি হল ধৈর্য মোমেনের জন্য ধৈর্য একটি বড় সম্পদ যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে সফলতা অর্জন করে ধৈর্যের বিনিময় বা পুরস্কার তো জান্নাত আল্লাহ ধৈর্যশীলদেরকেও পছন্দ করেন বিভিন্ন গোষ্ঠীকে আল্লা সুবাহানহালা এই বাক্যের মাধ্যমে ইন্নআল্লাহ হাইব বুলমুতাহির ইন্নআল্লাহ হাইব বুলমুত্তাহিন এইভাবে আল্লাহ রাবুল আলমিন যাদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে গোনাবলী থাকবে আল্লাহ রবুল আলমিন তাদেরকেও ভালোবাসেন এবং পছন্দ করেন তাদের জন্য পরিত্রাণের ব্যবস্থা করেন যারা ইমান আনে এবং ধৈর্য ধারণ করে যারা ইমান আনে এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয় ওয়াতাওয়া সাবরে যারা একজন আরেকজনকে ধৈর্য অবলম্বন করার শিক্ষাদান করে ইসলামের প্রথম যুগে মুসলমানগণ তারা যে ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রকাশ্যে ইসলামের বিধান তারা পালন করতে পারতেন না কাফের মুশ্রেক বেইমানেরা তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতেন তাদেরকে ধরে নিয়ে তাদের হাত পা ভেঙে দেওয়া হতো তাদের উপরে অমানবিক কষ্ট দেওয়া হতো নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম এই সালাদকে কায়েম করতে গিয়ে জীবনে কম কষ্টের মুখমুখি হন নাই আর যেদিন তিনি মসজিদে নবীতে এক চমৎকার সুন্দর জামাতের দৃশ্য চোখের সামনে দেখলেন সালাত আদায় হচ্ছে জামাতের সাথে তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল এই আনন্দে চোখের কোণে পানি চলে আসলো হায় রাবুল আলামিন। এই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনে কত না কষ্ট এবং কোরবানি স্বীকার করতে হয়েছে বহুদের প্রান্তরে কাফের উশ্বে বেঈমানদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে আমার দাঁত ভেঙে গেছে লোহার কড়া कपाल भिद हो रक्त शर रंजित अभिजान प्रेरण करते कत रत कष्ट स्वीकार करते साल मध्य दिए आल्ला नबी मुहम्मद रसुल्ला सल्लाह आलहीसलम के सफलताओ दान करफत যখন আসবে আল্লাহর সাহায্য আসবে যখন বিজয় এই তো এসে গেছে বিজয়ের দ্বার প্রান্তে তুমি পৌঁছে গেছো তোমার জন্য এখন সামনে শুধুই সেই সফলতা এবং আল্লাহর নিকট পৌঁছার বার্তা সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতি নেব। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ marriage or divorce. Husband, divorce solution or problem heaven or hell mm -hmm. you choose small or beauty wealth family status virtue is what you want. প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশের ও রাত সাড়ে সাতটায় ভারতের বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশয় মহা আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান কে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় মানবতার জন্য করুণাসহ তাম সৃষ্টির জন্য সম্মানিত দর্শক শ্রোতা সালাদ এমন একটি ইবাদত যা আল্লাহর সঙ্গে বান্দাকে একটি বন্ধনে আবদ্ধ করে দেয় সালাত হচ্ছে আল্লাহ্য লাভের শ্রেষ্ঠ ইসলাম ইসলাম যে ভিত্তির উপর দণ্ডায়মান তার প্রথম হলাদা আল্লাহ ইহ্দার রাসুল্ল দ্বিতীয়ত বা ইকাম সালাত নামাজ প্রতিষ্ঠিত করা ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সর্বাধিক আল্লাহ সুহান হাত তালার পছন্দের যে ইবাদত সেই ইবাদতটির নাম সালাদ তো এই সালাদকে যথাযথভাবে যথাযথ নিয়মে আদায় করা প্রত্যেকটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সালাদ শিখতে হয় সালাদ নিয়মিতভাবে সঠিকভাবে প্রশিক্ষণ নিতে হয় এটার পিঠ সোজা করারকুতে একটু কষ্টকর কাজ সাজদা দেওয়া একেবারে সহজ কাজ নয় যে সাজদা দিবে না সে পিঠ সাজদাতে নত করতে পারে না যে সাজদা করে না তার জন্য এটা কঠিন কাজ বসা পাকে সুজা করে রাখা এবং একটি পাকে বিষিয়ে তার উপরে বসা অথবা একটি পা দাঁড় করিয়ে তার ভিতর দিয়ে বাম পাকে অর্ধেক বের করে চতরের উপরে বসা কঠিন কাজ যে কখনো সালাত আদায় করে না সে এত সহজভাবে নামাজকে আদায় করতে পারে না এজন্য আল্লাহ সুবাহ যথাযথভাবে সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে ফেরস্তার মাধ্যমে সালাদকে শিক্ষা দিয়েছেন রাসুল উহ সাল্লাহ আলহিসাল্লাম তিনি নিজে তার ওম্মতকে সালাদ শিক্ষা দিয়েছেন রাসুল মসজিদে বসা ছিলেন এক ব্যক্তি সালাত আদায় করলেন সালাদ আদায় করে সাল্লা রসুল্লের কাছে আসলেন সালাম দিলেন আল্লাহ রসুল বললেন তুমি কি সালাত আদায় করেছো হ্যাঁ রাসুল বললেন না তুমি নামাজ আদায় করো নাই ফার যে ফিরে যাও এবং তারপরে নামাজ পড়ে আসো আবার তিনি সে নামাজ পড়ে আসলেন সালাত আদায় করে আসলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার এই সালাদ দেখে বললেন তোমার সালাত আদায় হয় হয়নি তুমি আবার সালাদ আদায় করে আসো তিনি আবার সালাত আদায় করে আসলেন তৃতীয়বারও এভাবেই আসলেন এবার আল্লাহ রসুল বললেন রাসুলের সামনে সেই লোকটি আরো কল ইা নেই সুন্দর ভাবে সালাত আদায় করার আদায়ের নিয়ম শিখিয়ে দিলেন এই সালাত আদায় পদ্ধতি আমাদেরকে শিখতে হবে জানতে হবে এবং এই বিষয়ে কোনো অবহেলা করা গ্রহণযোগ্য হবে না সম্মানিত দর্শক শ্রোতা আমাদের উদ্দেশ্যে যে আয়াতটি নাজিল করেছেন সেটি হল যারা শহীদ বা করে যারা যুদ্ধের ময়দানে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর আল্লাহ করার জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তারাই প্রকৃতপক্ষে শহীদের মর্যাদা লাভ করেন্লা কালিমাতিল্লাহ অন্য কোনো উদ্দেশ্য নয় কোনো বৈষয়িক উদ্দেশ্য নয় কোন ধন সম্পদের উদ্দেশ্য নয় কেমতের দিন এক ব্যক্তিকে বিচারের দিন সম্মুখীন করা হবে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে বা মৃত্যুবরণ করেছে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি যুদ্ধের ময়দানে যে শাহাদত বরণ করেছ তোমার বিষয়টি বলো লোকটি বলবে হে আল্লাহ আমি তোমার জন্য তোমার দিনকে কায়েমের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি শাহাদত বরণ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি যুদ্ধ করেছো যাতে করে তুমি বিজয়ী হও মানুষ তোমাকে গাজী বলবে মানুষ তোমাকে বীর বলবে তোমাকে যোদ্ধা বলবে সুতরাং আজ তোমার এই মৃত্যুর বিনিময়ে আমার কাছে তুমি কোনো পুরস্কার পাবে না এটাও বাস্তব যে অনেক এই অনেকেই শাহাদ ওই যে সেই দাবি করলেও যদি তার সেই দাবি কোরআন এবং সন্না তথা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য না হয় তাহলে কেমতের দিন সে আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে না আল্লা সুবাহ আলা এই শহীদদের সম্পর্কে পবিত্র তোমরা আল্লাহর পথে সাদ উদ্বরণকারীদেরকে মৃত না। তারা জীবিত বরং তারা জীবিত কিন্তু তোমরা তাদের অবস্থা সম্পর্কে জানো না এই যে শহীদগণ জীবিত বা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছেন তারা মৃত নয় তাদের এই অবস্থাটি সত্যিকার অর্থে আমাদের ব্যাখ্যা করে বোঝানোর মতো কোনো শক্তি নেই এটা কোনো বৈজ্ঞানিক সূত্রে বা আধুনিক কোনো চিন্তা ধারা দিয়েও এটা বুঝানোর কোনো উপায় আমাদের হাতে নেই তবে আয়াত্রির সহজ সরল বাংলা অনুবাদ এবং এর উপলব্ধি আমাদের সরল বিশ্বাস যে আল্লাহ যা বলেছেন এটাই ঠিক শহীদগঞ্জ জীবিত এবং আল্লাহ তাদেরকে কীভাবে রেখেছেন কোথায় রেখেছেন তারা এখন সেখানে কি অবস্থায় আসেন এটা একমাত্র আল্লা সুবাহান ওয়া তাল্লাহ জানেন তবে আমরা হাদিসের ভিতরে রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম থেকে সংবাদ জেনেছি যে আল্লা সুবাহান ওয়া তালা এই শহীদদেরকে জান্নাতে তাদেরকে অবস্থান দেন এবং সেখানে তারা ওই জান্নাতের বাগিচায় ঘুরে বেড়ান অপরদিকে তাদের এই জীবিত থাকা বাস্তব জীবিত থাকা এটিও হতে পারে অথবা তাদের এই জীবিত থাকা অর্থ স্মরণীয় হয়ে থাকা হতে পারে যারা আল্লাহর পথে শাহাদত বরণ করে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর তাওহিদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কালিমাকে উচ্চে প্রতিষ্ঠিত করার জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন মৃত্যুবরণ করেন জীবনকে সেক্রিফাইস করেন তাদের সম্মান তাদের মর্যাদা আল্লা সবাহান হাত তালা অনেক উচ্চে তুলে ধরেছেন সারা পৃথিবীর মানুষের কাছে তাদের প্রথম সম্মান হল যে তারা হয়তো বেঁচে থাকলে এই যুদ্ধের ময়দানে না গেলে তারা আর অনেক দিন বেঁচে থাকতেন দুনিয়ার জীবন ভুগ করতেন কিন্তু যুদ্ধের ময়দানে এই যৌবন বয়সে তারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য ইসলামকে সুমহান আদর্শকে তুলে ধরার জন্য তারা যখন মৃত্যুবরণ করেছেন তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন উৎসর্গ করেছেন আল্লাহ তাদের এই জীবনকে সম্মানিত করেছেন কিভাবে যে তারা বেঁচে থাকলে যে সময়টুকু বেঁচে থাকত বরং তাদেরকে আল্লাপাক এমন জীবন দান করলেন যে অনন্তকালীন তারা মৃতই না বরং তারা অনন্তকাল মানুষের কাছে সমাজের কাছে দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন এক দ্বিতীয়ত শব্দের অর্থে এবং আয়াতে এটাও সুস্পষ্ট যে হয়তোবা আল্লাপাক তাদেরকে জীবন দিয়ে এই যে দুনিয়ার জীবনে মৃত্যুর মধ্য দিয়ে যে তারা শাহাদত বরণ করেছিলেন এটা তাদের ক্ষণকালীন কবরে হাসরে মেজানে অন্যান্য মৃত ব্যক্তিদেরকে যেভাবে হিসেবের মুখোমুখি হতে হবে তাদেরকে আল্লাহর সামনে কবর থেকে দীর্ঘকাল পরে উত্থিত করা হবে এবং সেখান থেকে তারা আল্লাহ সুবাহার সম্মুখে বিচারের কাঠগোড়ায় দাঁড়াবেন তাদের হাতে আমুলনামা দেওয়া হবে সেই আমল নামা নিয়ে তারা বড় দুশ্চিন্তাগ্রস্ত হবে সেটিকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে যখন তাদের নেকি এবং পাপ ওজন করা হবে তখন তারা সব কিছু ভুলে যাবে যে হায় আমার কি নেকি বেশি হবে নাকি আমার পাপ বেশি হবে এই যে একটা অবস্থা অন্যান্য কবরবাসী বা মৃত্যুবরণকারীদের ক্ষেত্রে এটা আল্লাহর রাস্তায় শাহাদত বরণকারীদের থাকবে না আয়াতের এটিও একটি তাৎপর্য যে তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদত বরণ করেছেন মৃত্যু নামক একটি ক্ষণিক পর্ব অতিক্রম করে তারা এখন জান্নাতে সরাসরি মেহমান হয়ে গেছেন অথবা আল্লা সুবাহনতলা তাদেরকে সেখানে পুনর্জীবন দান করে ঠিক যে বাকি জীবন তারা ভোগ করতেন বেঁচে থাকলে সেইভাবেই তারা সেখানে তাদের জীবন তাদের খাদ্য তাদের আনন্দ তাদের চালচলন অথবা তাদেরকে সেখানে এই জীবন দান করেছেন এটাও একটি বাস্তব অর্থ আর আমরা যে দ্বিতীয় অর্থটি বলেছি যে আল্লা সুবাহালা তাদেরকে সম্মানিত করেছেন এমন সম্মান যে বেঁচে থাকলে তারা যে পরবর্তী জীবন দুনিয়াতে বেঁচে থাকতেন বলে একটি সময় পেতেন বরং তাদেরকে আল্লাপ দুনিয়ার জীবনেও এক অনন্তকালীন জীবনের সম্মান এবং মর্যাদা জীবিত বলে ঘোষণা করে জীবন সম্পন্ন বলে তাদেরকে ঘোষণা করে এক বিশেষ সর্বোচ্চ সম্মান দান করেছেন আল্লাহ সু এভাবেই তিনি তার প্রিয় এবং মর্যাদা দান করেন সম্মানিত মানুষের জীবনটি নিরবিচ্ছিন্ন কোন সুখের অথবা আনন্দের অথবা পরিপূর্ণ জীবনটি एक निष्कट परिच्छन एक स्वच्छ जीवन धारा नये कारण मानसन हमथान पतन एवं गड़े ने तैरी कर विषय युबाह आयाते स्मरण कर दिए देखू चमत्कार आयतर भेतरेशील वर्णना हे इमानदारे तुम्हारा नाम धर्मे सहाज्य कमना करो जरा आल्ला रास्ते শাহাদাত বরণ করে তারা মৃত নয় বরং তারা জীবিত তোমরা জানো না চলার পথে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব করবো নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কি কি দিয়ে মিনাল জোয় ক্ষুধা দিয়ে জীবিকার স্বল্পতা দিয়ে অভাব দিয়ে আর এখানেই তোমাদেরকে আমি পরীক্ষা করব ওই যে শুরুতে বলা হয়েছিল সবর কতটা তুমি ধৈর্যশীল হতে পারো ক্ষুধায় কাতর হয়ে তুমি কতটা আল্লাহর সামনে নত হয়ে নামাজে দাঁড়াতে পারো অনেক অভাবগ্রস্ত মানুষ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখবেন যারা একটু নিম্ন আয়ের মানুষ দিনমজুরির কাজ করে তারা নামাজ পড়ে না তারা বলে আমরা গরিব মানুষ তার মানে গরিব মানুষ আরো যুক্তি দেখায় আমরা নামাজ পড়ব কখন আমরা তো পেটের ধান দায় ব্যস্ত থাকি দেখলেন কিভাবে আল্লাপাক এই পরীক্ষার যুগসূত্রটি তুলে ধরলেন কিভাবে আল্লা সব তালা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টিকে আয়াতের ভিতরে ফুটিয়ে তুললেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে গরিব শ্রেণীর যারা দিনমজুর ভয় দিয়ে ক্ষুধা দিয়ে অনেক বড় লোক আছেন হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে বিরাট ধরনের তার একটা ক্ষতি হয়ে গেলো অনেক সম্পদ তার নষ্ট হয়ে গেল তখন কি বলে যারা এখন আপনাদের নামাজ দেখেছি আল্লাহর ইবাদত করে কোনো লাভ হয় না নামাজ পড়ে আমার আরও ক্ষতি হলো এইভাবেই মানুষ এই নামাজ এবং ধৈর্য থেকে দূরে সরে যায় যে কথাগুলো এই আয়াতের ভিতর দিয়ে আমরা জানতে পারলাম আমরা শিখতে পারলাম ইনশাল্লাহ আবারও পরবর্তী পর্বে কথা হবে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার मुसलिम अवर्जन के इसलमर दीबेमूह देख मुसलिम जीवन मूल भित्ती विभ्रांति तक विभ्रांत जी के, के सठीक पथे दिशा दिए मत री जाना जन देख अल कुर आलो शु बाधान कोटी कोटी लोकर जीवन दृष्टि परिवर्तन कर दिल देख कुरानर आलो प्रति शुक्रवार मंगलवार रत साढ़े आठटाय बांगलेशे और रत आठटे भारत पिस बांगल्ए